আসসালামু আলাইকুম আরহামাকু আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরুলের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ এ পর্বে থাকবে সেটা হচ্ছে হুমায়ুন কথা আল্লাহ সাহু কোরআন মজিদের মধ্যে আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেছেন সাহায্য করেছেন অনেকগুলো জায়গায় এবং হুনাইনের দিন বিশেষ করে সাহায্য করেছিলেন যখন তোমাদের সংখ্যা সংখ্যা বেশি হওয়ার কারণে তোমরা নিজেরা মানে অহংকার করেছিলে আত্মতৃপ্তি বোধ করেছিলে তখন তোমাদের এই সংখ্যায় কোনো কাজ দিল না সেই দিন হ্যাঁ কিন্তু উপস্থিত হয়েছিল সেই দিন হুনায়ন যুদ্ধে আল্লাহ ফেরেস্তাদেরকে নাজিল করেন কিন্তু নাজিল করেছেন এই জন্য কাফেররা যেন কাফেরদেরকে ভয় দেখানো যায় এবং তাদের অন্তরে যেন ভয় ঢুকে যায় এই জন্য কিন্তু ফেরেস্তাগণ হ্যাঁ কোনো যুদ্ধে আপনার বদর যুদ্ধ ছাড়া কোনো যুদ্ধে তারা সরাসরি অংশগ্রহণ করেননি যুদ্ধ যুদ্ধের মধ্যে যুদ্ধ করেছিলেন ফেরস্তারা একমাত্র হম আপনার বদর যুদ্ধের মধ্যে যেটা গোজবায় বদর আল কুবরা হিসেবে চিনে যায় দ্বিতীয় হিজুর সনে যেটা হয়েছে একটা বিশেষত্ব যেটা আব্বাস রাজি আল্লাহন থেকে আমরা শুনতে পেয়েছি। যখন ফেরস্তারা নাজিল হলো আকাশ থেকে তখন আপনার কাফাররা সব জায়গা থেকে পালাতে শুরু করলো সুল আকরমসলাম সম্পর্কে খবর নিলেন যে তার কি অবস্থা তখন সবাই মিলে তাকে দেখতে পেলেন যে তিনি ক্ষতবিক্ষত অবস্থায় আসেন তিনি তার মোটের সাথে হেলান দিয়ে বসে আসেন যে তিনি নড়তে পারছেন না তখন সুর আকুল ইসলাম তার কাছে আসলেন এবং হ্যাঁ তার আপনার ক্ষত জায়গার মধ্যে থুতু দিচ্ছিলেন তিনি হম এবং এরকমভাবে ফুঁ দিচ্ছিলেন এবং হাত দিয়ে আপনার একটু হাত বলিয়ে দিচ্ছিলেন মাসে করে দিচ্ছিলেন তখন খালাদাগাগুলো আপনার ঠিক হয়ে যায় এটা ছিল রসুল আকুল্লামের বিশেষ মজেজা যে তিনি ক্ষত জাগার মধ্যে ফুঁদিয়ে আর মুছে দিয়ে আপনার দেওয়ার পর আল্লাহ সুস্থ করে দিলেন তাকে মুসলমানরা আপনার কাফেরদের পিছনে এবং তারা তাদেরকে হত্যা করতেছিল এবং তাদেরকে বন্দিও করতেছিল এমন কি কাফেররা শেষ পর্যন্ত যুদ্ধের ময়দান ছাড়তে বাধ্য হয়েছে এবং তারা খুশির খবর যেটা যে তারা স্ত্রী সন্তান নিয়ে এসেছিল এটা মুসলমানদের পক্ষে চলে আসে তারা তাদের স্ত্রী সন্তানকে এবং তাদের যে পশু ছিল মোট ছিল সেগুলো রেখে তারা পালিয়েছে যে মোট ছাগল রেখে আপনার মোট পেয়েছেন এখন শুনেছিলাম চল্লিশ হাজার ছাগল পাওয়া গেছে এবং চার হাজার আপনার রৌপ্য পাওয়া গেছে সেখানে তাইলে এটা বিরাট একটি এর পাশাপাশি তো মহিলা আছে আবার বাচ্চা আছে রসুল আকরম আদেশ করলেন যে সমস্ত আপনার আকরাম সুলা ইতিমধ্যে এই যুদ্ধ লব্ধ সম্পদ কিন্তু বন্টন করেননি বরং তিনি আদেশ করেছিলেন কাপের পিছু নেওয়ার জন্য যারা আপনার তাইফের দিকে রওনা করছিল কারণ তাদের তাইফটা এলাকা ছিল তাদের এবং সেখানে গিয়ে তারা আপনার শক্তিশালী বা অবস্থান করে তাদের সেই কিল্লাতে এই যে হুনায়ন যুদ্ধ এই যুদ্ধটা সত্যিকার অর্থে এটা হুনায়ন না হুনায়ন যুদ্ধের কথা তো আলোচনা হয়েছে এই যে আপনার তায়েব যুদ্ধ যেটা মানে তাইফের দিকে রসুল রওনা করলেন এই তাইফের যুদ্ধ বাস্তবে এটা ছিল হুনায়ন যুদ্ধের মানে পরিশিষ্ট কারণ হুনায়ন যুদ্ধে যখন ওদেরকে পরাজিত করা হয় তখন এরা পালিয়ে যাচ্ছিলো এই কারণে মুসলমানরা পিছু নিয়েছিল এবং গেরাওটা খুব কঠিনভাবে করলেন কিন্তু হ্যাঁ কোন আপনার তায়েবকে বিজয় করার কোনো আপনার নিশানা বা ইঙ্গিত তিনি দেখতে পাচ্ছিলেন না কারণ কিল্লাগুলো ছিল খুবই শক্ত তারপর রসুল আক্রমসুল ইসলাম স্বপ্ন দেখলেন যে তাকে তায়েব বিজয়ের কোনো অনুমতি দেওয়া হয়নি তারপর তিনি তার স্বপ্নের কথা মানুষদেরকে বলে দিলেন তারপরে রসুল আকরমসাল্লামের পক্ষ থেকে একজন ডাক দিয়ে বললেন সবাইকে চলে যেতে হবে তখন হ্যাঁ রসুল আকরমসা ইসলাম তায়েব পরিত্যাগ করলেন এবং মুসলমানরা বললেন যে উদ আল্লাহ আলাইহিম হে রসুল আপনি এদেরকে একটু বদুয়া দিয়ে দেন তখন রসুল আকরমসা দোয়া করে দিলেন আল্লাহ মাহদি সাকিফ আনু আতিবিহীম হে আল্লাহ আপনি বলেন সাকিফকে সাকিব পোত্রকে আপনি এলাকা দিকে রওনা করলেন কারণ জিয়া রান্নার মধ্যে যুদ্ধলব্ধ সম্পদ রাখা হয়েছে একত্রিত করা হয়েছে পথি মধ্যে তার সাথে সুরাক কাবিনে মালিকের সাক্ষাৎ হয় এবং তিনি তার সামনে ইসলামের ঘোষণা দিলেন ইতিপূর্বে সুরাক কাবিনে মালিক আপনার যখন মক্কা যান তার সাথে সাক্ষাৎ হয়েছে সিরুদের কিতাবে পাওয়া যায় তখন কিন্তু সে মুসলমান হয়নি যখন জেলা এলাকায় পৌঁছলেন হ্যাঁ এবং তিনি আপনার হুনাইনের যুদ্ধের যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করা শুরু করলেন তখন তিনি আরবদের যারা নেতৃস্থানীয় ছিল তাদেরকে বেশি বেশি আকারে দিচ্ছিলেন যেমন আবু সুবিআান যেন ইসলামটা তাদের অন্তরের মধ্যে গেড়ে যায় কারণ তখনও তাদের ইসলামটা ছিল খুবই দুর্বল এই কারণে তাদেরকে আরো ইসলামের উপর শক্তিশালী রাখার জন্য তাদেরকে বেশি করে আপনি যুদ্ধলব্ধ সম্পদ দিচ্ছিলেন রসুল আকরাম সাহা ইসলাম সবাইকে দিচ্ছিলেন ঠিকই কিন্তু আনসারি সাহাবিদেরকে একবারে কিছু দেননি তাদেরকে একবারেই কিছু দেননি তখন এটা আপনার এই যে তাদেরকে না দিয়ে রসুল আকসম অন্যদেরকে দিচ্ছেন হ্যাঁ যে দানের ক্ষেত্রে আরবদেরকে আনসারিদের উপরে অগ্রাধিকার দিচ্ছিলেন এটা কিন্তু আনসারী কেউ কেউ একে অপরের কাছে আপনার এরকম ভাবে আমাদেরকে দিচ্ছিল হ্যাঁ তখন আনসারিদের যিনি নেতৃস্থানীয় ছিলেন শাহাদ তিনি যখন দেখতে পেলেন যে আনসারিদের মধ্যে এরকম তখন তিনি রসুল আকরাম সামের কাছে চলে আসলেন এবং রসুলকে বললেন যে আসুল ইন্দ চলে গেলেন আনসারদেরকে এক জায়গায় করলেন তারপর রসুল আকরমকে খবর দিলেন যে আমি একত্রিত করেছি রসুল আকরমুলাম তাদের কাছে গিয়ে বললেন চমৎকার একটি ভাষণ দিলেন যে ভাষণে আনসারিরা কেঁদে দিয়েছিল সেটা কি ভাষণ ছিল বললেন ইয়া মাসার আনসার মকানাত যে আনসারিরা যে তোমাদের পক্ষ থেকে আমার কাছে একটা সংবাদ এসেছে আহ হ্যাঁ আওয়াজেম জিনিসকে দিলাম কিছু মানুষকে যেন তারা ভালো করে মুসলমান হয়ে যায় শক্ত মুসলমান হয় কলতু কুমিয়ে যায় ইসলামিক যে আমি তো তোমাদেরকে তোমাদের ইসলামের দিকে সুপর্দ করলাম কারণ তোমরা তো খাঁটি মুসলমান এই জন্য তোমাদের কিছু দিয়ে তোমাদের ইসলামকে সোজা করতে হল না তোমরা তো শক্ত আছো তোমরা আল্লাহ রসুলকে নিয়ে ঘরে ফিরে যাবে এই কথা বলার সাথে সাথে আনসারিরা কঠিনভাবে কান্না শুরু করলেন যে আমরা তো আসলেই মন খারাপ করলাম আমরা তো বড় জিনিসটা পেয়ে গেছি কারণ তাদের এটাও সন্দেহ এসেছিল যখন আরবদেরকে বেশি তারা একটু ব্যতীব্যস্ত হয়ে উঠেছিলেন মন খারাপ করতেছিলেন সুরের এই কথা শুনে সবাই কান্না করে দিয়েছিল বাকি অংশ ইনশাল আমরা একটু পরে বলছি এই পর্বে এখানে শেষ করছি বাসল আলী